দিন দুঃখী তোয়া মন ও হবে না দিন দুঃখী তোয়া মন হবে না ও গো দিন দুঃখী তোয়া হবে না দিন দুখী তোয়া মন হবে না ওগো যেমন ছিল নূরে নবী মোস্তাফার ও গো যেমন ছিল নূরে নবী মুস্তফার দিন দুঃখী তো এমন তো কেউ হবে না দিন দুঃখী তো এমন তো কেউ হবে না চাঁদেরই পরে চাঁদে চলে যায় খাবার কোনো ব্যবস্থা নাই চাঁদেরই পর চাঁদে চলে যায় খাবার কোন ব্যবস্থা নাই শুকুরিয়া যাপন করে সেই রবান শুকুরিয়া যাপন করে সেই রবান ও গো দিন দুঃখী এমন তো কেউ হবে না দিন দুঃখী তো এমন তো কেউ হবে না নবী আমার বনে বনে মেস যাইতেন মেস গিয়ে মাঠে ঘুমিয়ে যে পড়িতেন নবী আমার বনে বনে মেস যাইতেন মেস গিয়ে মাঠে ঘুমিয়ে যে পড়িতেন খোদারি করুনা হতো তাঁহার উপর মেঘ উঠিয়ে করু তো ছায়া রবনা খোদারি করো না হতো তাহার পর মেঘ উঠিয়ে করু তো ছায়া রবনা ও দিন দুখী তোয়া তো কেউ হবে না দিন দুখী তোয়া তো কেউ হবে না जेम छुबी मुस्ताफा दिन दुखी तया मन तो क्यों ना दिन दुखी तो ये ना